প্রিয় শ্রোতা আপনারা শুনছিলেন ধর্নিবারের সাংস্কৃতিক কাফেলার পরিবেশনায় ধর্নিবারের প্রধান সঙ্গীত পরিচালক অফেজ খায়রুল বাসার দেলওয়ারির কথা ও কণ্ঠে তার একক অডিও অ্যালবাম মুসলমানের আর্তম অ্যালবামটির কোনো গান সম্পর্কে আপনার কোনো মন্তব্য থাকলে যোগাযোগ করুন শূন্য এক সাত তিন দুই তিন এক পাঁচ তিন শূন্য এই নাম্বারে অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনার মন্তব্য পাঠাতে পারেন শূন্য এক নয় চার দুই চার চার এক পাঁচ চার ছয় এই নাম্বারে আল্লাহ হাফেস